السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين <عجمائن> فيديو درشق مندولي اپنانا دیکھشن بانغلافیس ٹی بھی امرا مدرالو چوننا اسلامی ورثونتی بشوئ اون ایک وثا آگے بولتے چولتے چلتے آج کے اسلامی ورثونتی ریاکٹر دیکھ شامیستری شنگ شرر بھیتورے স্ত্রীর অধিকার এবং তার অর্থ তার সেই অর্থে যে অর্থ মোহরের অর্থ এবং তার নিজস্ব অর্থ সেই অর্থে স্বামীর কোনো অধিকার নেই সেই অর্থে জাকাত স্ত্রী দেবে স্বামী দিতে পারে কিন্তু সেই অর্থ স্বামী হস্তক্ষেপ করতে পারবে না শ্বশুরবাড়ির লোক সেই অর্থ নিতে পারবে না এমনকি তার বাপ মহিলার, বাই স্ত্রীর বাপ স্ত্রীর পিতা সেই মোহর গ্রহণ করতে পারবে না এটা খাস তার হক সে নিজে যা ইচ্ছা তা কিনতে পারে কিংবা সে জমা রাখতে পারে সে অলঙ্কার কিনতে পারে সে জমি কিনতে পারে সে বাড়ি কিনতে পারে ওই টাকা দিয়ে এটা তার নিজস্ব অধিকার এই অধিকারে হস্তক্ষেপ করা যাবে না আর এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালা এই অধিকার খোদ দিয়েছেন স্ত্রীকে যে স্বামীর উপর স্ত্রীর যে আর্থিক অধিকার আছে তাকে ঠিক মতো খেতে দেবে যেমন তুমি খাও সেই রকম তাকে খাওয়াবে যেমন তুমি পর সেই রকম ধরনের লিবাস তাকে পরাবে তেমনি স্বামী স্ত্রীকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে নিজে মোহর নিয়ে নয় নিজে পণ নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করবে তা না বরং স্ত্রীকে দিয়ে বিয়ে করে আনবে আল্লাহ আল্লাহতালা বলেছে আলিউমা ও তা হেল্ল্লা কুম হালাল করে দেওয়া হলো তার মানে আহলে কিতাবরা যদি জবাহ করে মুরগি জবাহ করে খাসি জবাহ করে সেই জবাই করা গোস্ত তোমরা খেতে পারো তবে শর্ত হলো নাস্তিক হলে হবে না কিতাব হতে হবে আহলে কিতাব যদি জবে করে তাহলে তোমাদের জন্য হালাল আর তোমরা যা জবে হোক তাদের জন্য সতী মহিলা মুসলিম সতী নারী এই এখন অসতীকে বিবাহ করা যায়জ না যাদের স্বভাব হলো ব্যবচার অসতী তাদেরকে বিবাহ করা যায়জ না সতী নারী বিবাহ করতে হবে তোবাহ করলে আলাদা কথা তোবার আগে আপনি একজন ব্যবচারিনিকে বিবাহ করবেন মোমেন পুরুষ হয়ে এটা আপনার জন্য মিনাল যদি নারী হয়। ওয়াল মোহসানা তুমিনা ও তোলে কিতাব আমিন আহলে কিতাবের যদি কোনো সতী নারী হয় সতী তাদেরকে তুমি বিবাহ করতে পারো তাদেরকেও তোমাদের জন্য হালাল করা হলো বিবাহ করতে পারো শর্ত ইজা প্রকাশ্য ব্যবচার অথবা উপপত্ন রূপে গ্রহণ করার জন্য নয় মোহানাল্লা বলছেন ইজা আতাই তুমা উজো রাহু আখদান যে তোমরা তাদেরকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে প্রকাশ্য ব্যবীচার অথবা উপপত্নী রূপে গ্রহণ করার জন্য নয় সর্তলো কি মোহর প্রদান করে বিয়ে করে আনবে তার কাছ থেকে টাকা নিয়ে নয় আল্লাহ তালা স্ত্রীকে অধিকার দিয়েছেন যে বিবাহের আগে স্ত্রীকে মোহর প্রদান করে বিয়ে করে আনতে হবে সুতরাং আল্লাহ তালা সুরা নেশাই বলছেন ওয়াল মোসানা তোমিন إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحلل لكم ما وراء ذلك من طيب ترغبون بأموالكم محصنين غير مصافحين فَمَسَّتُم تأتون بهم منهن فآتوهن أجورهن فريضة الله بولছে উল্লিখিত নারীগণ ব্যতীত আর এই শর্তে যে শর্তটা কি তোমরা তাদেরকে নিজ সম্পদের সম্পদের বিবাহের মাধ্যমে চুক্তি করে নিয়ে তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী যে চলো ঘর সংসার পাতি একে বলছে ব্যক্তি স্বাধীনতা মানবতার অধিকার যে যা ইচ্ছা করবে কেউ যদি কুকুর হতে চায় কুকুর হয়ে থাক তোমার বলার কিছু অধিকার নেই কেউ যদি নর হয়ে থাকতে না চায় বানর হয়ে থাকতে চায় বানর হয়ে থাকুক কারণ তো আগে বানর ছিল নর না আগে বানর ছিল ওদের মতে তোমার বলার অধিকার কিছু নেই কিন্তু না আল্লাহ তালা দিন পাঠিয়েছেন কি জন্য আল্লাহ দিন পাঠিয়েছেন মানুষের মাঝে সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এই সুশৃঙ্খল সমাজ গড়ার দায়িত্ব মানুষের যে মানুষের জ্ঞান আছে সে মানুষ পশুর মতো কেন হবে পশুর তো কোনো জ্ঞান নেই জ্ঞানহীহীন অবস্থায় তুমি এইভাবে সংসার পাববে হতে পারে না মহাসেন পবিত্র পরিচ্ছন্ন সংসার গর বিবাহের বন্ধন কারণ বিবাহ বন্ধনের মাঝে কি থাকে দায়িত্বশীলতা থাকে আর শুধু অবৈধ প্রণয় ভালোবাসার মধ্যে ভালোবাসা থাকতে পারে পাগল পানি থাকতে পারে ওর মধ্যে পাগলামি থাকতে পারে কিন্তু দায়িত্বশীলতা থাকে না যে যখন ইচ্ছা ফুরুৎ করে চলে যাবে উড়ে যাবে খালাস তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই কিন্তু না বন্ধন হলে ওরা উপায় নেই সুশৃঙ্খল বন্ধনে আপনি আবদ্ধ সেই বন্ধন ছেড়ে সেই শিকল কেটে আপনি বের হতে পারেন না যতক্ষণ না বিধি সম্মত ব্যবস্থা নিয়ে সেই বন্ধন ছিন্ন করেছে বিবাহ বিবাহ করো মাধ্যমে কিছু দিয়ে কিছু কিছু নিয়ে নয়। বিবাহ করো মোহর প্রদান করো আর অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে না যেমন গার্লফ্রেন্ড এর মাধ্যমে থাকছে যৌন সম্পর্ক শারীরিক সম্পর্ক কায়েম করছে তারপরে বিয়ে করলো না করলো তাদের ব্যাপার অতঃপর তোমরা তাদের মধ্যে যাদের মাধ্যমে দাম্পত্য শোক উপভোগ করো তাদেরকে তাদের নির্ধারিত মোহর অর্পণ করো তাদেরকে মোহর দাও অবশ্য মোহর নির্ধারণের পর কোন বিষয়ে হলে তাদের তোমাদের কোনো দোষ হবে না মোহর নির্ধারণ হলো তারপরে যদি স্বামী স্ত্রী বোঝাপাড়া করে দিতে পারছি না বা এতটা পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও মাপ চায় অথবা স্ত্রী নিজে থেকেই বলে তুমি দুশ্চিন্তা করো না কারণ পুরুষের মনে দুশ্চিন্তা থাকতে হবে যে তোমার মোহরটা দিতে পারছি না তোমার মোহরটাও দিতে হবে কারণ মনে নিয়ত আছে যে আমি দেবো মনে যদি নিয়ত থাকে ফাঁকি তাহলে হয়তো বলবেন না আপনি তখন তো আপনি এ দেবেন আর এই চেষ্টা করছেন কিন্তু আপনার স্ত্রী বলছে না ঠিক আছে তুমি চিন্তা করো না বা আপনি চিন্তা করেন না আপনাকে মোহর দেওয়ার দায়িত্ব আমি দিচ্ছি না আমি দেবো না ছেলেদেরই থাকবে ছেলেরাই খাবে আপনি দিলেও আমার কাছে আসবে আমার পরে ছেলেদের কাছেই যাবে যদি এরকম বোঝাপড়া হয়ে যায় আল্লাহ তাআলা বলেন তাহলে কোনো সমস্যা নেই ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা নির্ধারণ করার পর যদি কোনো ব্যাপারে তোমরা চুক্তিবদ্ধ হও সন্তুষ্ট হও রাজি হয়ে যাও তাহলে কোনো সমস্যা নেই এটা সূরা 24 নম্বর আয়াত 25 নম্বর আয়াতে বলেন ফানকিহুহু নাবি ইযনি তাদের তাদের মানে মহিলাদের মহিলাদের অভিভাবকের অনুমতি ক্রমে মহিলাদের পরিবারের অনুমতি ক্রমে অভিভাবকের মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না একজনের সাথে বগুল দাবিয়ে বেরিয়ে গেল দিয়ে কোটে গিয়ে বিয়ে পড়ে নিলো কাগজ দেখালো দেখো আমরা স্বামী স্ত্রী খালাস মাফি ডর মাফি খো ডর নেই কোন ভয় নেই দেখো আমার বুকের পাটা দেখো আমি অভিনেত্রীর মতো বিবাহ করেছি বাপের বুকে লাথি মারছে মায়ের মুখে লাথি মারছে ভাইয়ের বুকে লাথি মারছে যে কলিযুগের মেয়ে আমি কাকে করি ভয় কোনো ভয় নেই আইন তার সাথে আছে কিছু করলেই বাবা পুলিশে কেস করলে সব ধরে যাবে কি কেস হবে নারী নির্যাতন কেস বধু নির্যাতন কেস কত রকমের কেস আছে ঢুকিয়ে দিলে আর বের বুকের দেখছেন আল্লাহর বিধানকে তো আঙ্গুল দেখালো নিজের মা বাপকে স্নেহময়ী মা সদেহীল বাপ ভাই তাদের কারো মা নিজের খেয়াল করলো না বেরিয়ে গেল এক ছেলের সাথে দিয়ে বিয়ে করে চলে এলো কারো দরকার হলো না আর আল্লাহ কি বলছেন তাদের পরিবারের অনুমতি দিল না খোঁজাখুজি করছে তাকে পাইলে পরে ঠুকবে সেখানে তাই না যখন পরিস্থিতি শান্ত হয়ে যায় ক্ষান্ত হয়ে যায় বা বেকার হয়ে যায় মেয়েও নষ্ট হয়ে যায় তখন মেয়ের পেটে বাচ্চা এসে যায় হয়তো আর কি হবে নে বাবা মেনে নে এই অবস্থা আল্লাহ বলছেন যে অভিভাবকের অনুমতি ক্রমে বিবাহ বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া ফানিকা বাতিলুন বাতিলুন বাতিল তার বিয়েটা বাতিল বাতিল বাতিল তার বিয়ে বিয়ে না ব্য অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে করেছো মুন্সীকে পঞ্চাশ টাকা দিয়ে করেছ কোন কাজের কাছে না পারে কোন রকম না সংসার ব্যবচারের সংসার যাই হোক মোট কথা আল্লাহ বলছেন তাদের মালিকের অনুমতি ক্রমে বিবাহ করোহনা আর নিয়মিত প্রচলিত প্রথা হিসাবে তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে মোহর প্রদান করো মোহসান পরিচ্ছন্ন অবস্থায় মহিলা পরিচ্ছন্ন পবিত্র হবে পুরুষ পরিচ্ছন্ন পবিত্র হবে পরিচ্ছন্ন অবস্থায় বিবাহ করো কারণ সবাইকে সৎ এবং সতী হতে হবে ওয়লা মতদান গার্লফ্রেন্ড রূপে গ্রহণ করে না বিবাহ করো বিবাহের যে নিয়ম পদ্ধতি আছে পছন্দ করে বিয়ে বলে আবার ভালোবাসা বিয়েটাকে কি বলে পছন্দ করে বিয়ে ঠিক আছে পছন্দ পছন্দ পছন্দ করে করে। বিয়ে করতে তোবা যদি পছন্দই হয় ছেলে আমার ঠিক আছে। কিন্তু যদি অসম বিবাহ হয় অসামঞ্জস্য হয় তোমার মা বাপ তাকে চায় না তুমি জোর করে চাইবে মা বাপ চায় না তুমি তাকে চাও তাহলে তো এখানেই সমস্যা মোট কথা আল্লাহ তালা নিষেধ করেছেন বারবার বারে দেখছেন শত বছর আগে আল্লাহ তালা জানতেন যে রকম ঘটনা জাহিলি যুগে ঘটছে বিরতির পরে আবার ইনশাল বলবো প্রিয় দর্শক আল্লাহ বলছেন যে অভিভাবকের অনুমতি ক্রমে বিবাহক করো মুহাম্মদ রসুলাম বলেছেন বিবাহক করে অভিভাবকের অনুমতি ছাড়া রাত্রের বেলায় কেউ যেন জানতে না পারে কোনোরকম বিয়েটা পড়িয়ে নিলেই হবে তারপরে জানুক সমস্যা নেই কাগজ না যে মেয়ে নিজে নিজে বিয়ে করবে তার বিয়ে বাতিল তার সংসার সংসার যাই হোক তাদেরকে ন্যায় সঙ্গত ভাবে মোহর প্রদান করো মোহসান পরিচ্ছন্ন অবস্থায় মহিলা পরিচ্ছন্ন পবিত্র হবে পুরুষ ও পরিচ্ছন্ন পবিত্র হবে পরিচ্ছন্ন অবস্থায় বিবাহ করো কারণ সবাইকে সৎ এবং সতী হতে হবে পছন্দ করে বিয়ে বলে আবার ভালোবাসা বিয়েটাকে কি বলে পছন্দ করে বিয়ে ঠিক আছে পছন্দ করে বিয়ে কর পছন্দ করতে করা হয়নি তোমার যদি পছন্দই হয় যে হ্যাঁ অমক ছেলে আমার পছন্দ ঠিক আছে কিন্তু যদি অসম্বিবাহ হয় অসামঞ্জস্য হয় তোমার মা বাপ তাকে চায় না তুমি জোর করে চাইবে মা বাপ চাই না তুমি তাকে চাও তারা তো এখানে আল্লাহ নিষেধ করেছেন বারবার দেখেন দেখছেন শত বছর আগে আল্লাহ তালা জানতেন যে এই রকম ঘটনা না জাহিলি যুগে ঘটছে আচ্ছা বর্তমান মেয়েরা বর্তমান আধুনিক যুগের আধুনিকারা যে আচার আচরণ প্রদর্শন করছে এটা আধুনিক কথা নাকি এটা শেখেলে তার মানে পর্দা প্রথা শেখেলে মালবিকার আধুনিকত্বটা সেখেলে না পর্দানসীন যারা তাদের প্রথাটা শেখেলে আধুনিকত্ব শেখেলে কেন বলুন তো বর্তমান যে আধুনিকত্ব আলোক্রাপ্তা যার দেহে যত আলো লাগবে সে তত আলোক্রাপ্তা আর সে তত আধুনিক তাই না আমরা বলছি আধুনিকতা কারণ ইসলাম আসার আগে ঘুরে আবার রাজনা যা প্রাথমিক জাহিলি যুগের মেয়েরা এইভাবে খুলে বেড়াতো আল্লাহ নিষেধ করলেন যে মহিলারা অলায় আবার রাজনা তাবার রোজাল যা হেলিয়াতে লৌলা তাহলে তোমাদের আধুনিকতা পুরোনো আগে আমরা সেকেলে হলাম কি করে সেকেলে তো তোমরাই সেকেলে তোমরাই তোমরাই সে আধুনিকত্বের নামে সেই পুরনো নগ্নতা অশ্লীলতা নিয়ে এসেছ নি বলছো আধুনিকতা দিয়ে মোল্লা মুন্সীদেরকে তোমরা গালা গালাগালি করছো তাদেরকে ছোট ভাবছ তাদেরকে তুচ্ছ করছো সময় আসছে সময়ের অপেক্ষায় থাকো বুঝতে পারবে কে হকের ওপরে আছে আর কে বাতিলের ওপরে আছে কে আধুনিক আর কে সেকেলে তোমরাই হচ্ছ সে কেলে সেই পুরনো নোংরা যুগকে নিয়ে এসে নোংরামিতে তোমরাই ফেসে আছো মোট কথা আমি যেটা বলতে যাচ্ছি যে মোত্তাতে আখদান এই যে গার্লফ্রেন্ড আর চুপি চুপে মানে ছেলে ছেলেমেয়ের একটা বন্ধন বিবাহ বন্ধন ছাড়া যে একটা বন্ধন এটা হচ্ছে ব্যবিচারের পথ এই ব্যবিচারের পথ বর্জন করো দিয়ে মহিলাকে বিবাহ করে নিয়ে এসো কিন্তু কিছু অর্থ তাদেরকে দাও কিছু দেওয়ার কিছু দান কিছু দেও কিছু প্রদেয় তাদেরকে প্রদান করো এটা কার বিধান আল্লাহর বিধান সৃষ্টিকর্তার বিধান মানুষের বিধান না মানুষের বিধানে ভুল আছে মানুষের ব্রেনে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে কোনো ভুল থাকতে পারে না আল্লাহ কোনো ভুল করতে পারেন না কোনো ভুল বিধান দিতে পারেন না কিন্তু মুশকিল হলো যে এই বিধানকে বিশ্বাস করবো তবে তো এই বিধানকে বিশ্বাস করো এই বিধানের অনুসরণ করো বুঝতে পারবে যে এর মধ্যে কত পরিচ্ছন্নতা আছে কত পবিত্রতা আছে কত শান্তি আছে কত শৃঙ্খলতা আছে এই ইসলামের মাঝে ইসলাম যদি ইসলাম আধুনিক হয় ওরা সেকেলে হয়ে গেল আমরা আধুনিক তাই না এই আধুনিকতার মাঝে দেখো কত রকম শান্তি সংসারে মায়া মমতা সম্পৃতিতে ভরা যে সংসার এক প্রতি মমতাশীল স্নেহশীল সেই সংসারে কত শান্তি আছে আর তোমরা যেটাকে আধুনিকত্ব বলছো সেই সংসারে দেখো কত ঝুট ঝামেলা কত ঝামেলা শান্তি নেই সম্পৃতি নেই থাকতে পারে না কারণ আল্লাহর জিকির থেকে আল্লাহর উপদেশ থেকে যে সরে যায় তার মাঝে শান্তি থাকতে পারে না যে সংসারে শয়তান সাথী হয় সে সংসারে কোনো শান্তি থাকতে পারে না অশান্তির দা অশান্তির দাবানল যে সংসারে এই শ্রেণীর বিবাহ ঢুকেছে সেখানে না স্বামী সুখ না স্ত্রীর সুখ না শ্বশুরের সুখ না শাশুড়ির সুখ আর না ভাই বোনের শোক বড় কঠিন অবস্থায় সংসার চলে তাদের এই ধরনের ছন্ন ছাড়া বিবাহ যারা বলছে হ্যাঁ পছন্দ করে বিবাহ পছন্দ করার অধিকার আছে পছন্দ করে করো কিন্তু শরীয়ত অনুসারে করো আত্মীয় স্বজনকে নিয়ে করো চোরের মতো কেন বিয়ে করবে পালিয়ে পালিয়ে কেন বিয়ে করবে লুকিয়ে লুকিয়ে কেন বিয়ে করবে না তোমাকে কেউ আদর করলো না কেউ স্নেহ করলো না কেউ উপহার দিল, না কেউ দোয়া দিল বিনা দোয়াতেই বিয়ে করলে বিনা উপহারে বিয়ে করলে না বানারসি শাড়ি পেলে না কিছু পেলে তার কি করেছিলাম বুঝতে পারলেন সময় কাছে এসেছে পরের কথা পরে বলবো ইনশাল্লাহ দর্শক মন্ডলী আমাদের সঙ্গে থাকুন আগামী প্রোগ্রামে থাকবেন আশা করি এখন সময় শেষ হয়েছে যদি কোন প্রশ্ন থাকে তাহলে বিবাহের সময়ে যখন কোন মহিলাকে আপনি বিবাহ করতে চাইবেন তখন নিশ্চয়ই আপনি খবর নেবেন যে সে সতী কিনা এই বলছি প্রেম হচ্ছে অন্ধ জিনিস যার মধ্যে প্রেম আসবে সে ভাববে ওই মেয়েটা সে আমার প্রিয়তমা তার মধ্যে কোনো ভুল থাকতেই পারে না সে যদি অসুন্দরীও হয় তবু আপনার চশমাতে সে বিশ্ব সুন্দরী মনে হবে এটা হচ্ছে অন্ধত্ব প্রেম পাগল যে সে খোঁজ নেবে না কিন্তু যে সুস্থ মস্তিষ্কে বিবাহ করতে চাইবে সে খোঁজ নিয়ে দেখবে যে মেয়েটা সতী না অসতী আর আপনি প্রেম করে যে বিয়েটা করছেন সেটা আপনি বুঝতেই পারছেন মেয়েটা সতী না অসতী সতী হলে সে আপনার সঙ্গে প্রেম করত কেন এমন কি গ্যারান্টি আছে যে যে মেয়ে আপনার সঙ্গে প্রেম করছে সে অন্য সাথে করে না এমন তো গ্যারান্টি থাকতে পারে না মোট কথা যদি আপনি খোঁজ নিতে পারেন আপনি খোঁজ নিয়ে দেখবেন যথাসম্ভব আপনি খোঁজ নেবেন যে মেয়েটা সতী কি না যদি এমন হয়ে যায় যে আপনি বুঝলেন যে সে সতী কিন্তু আসলে সে অসতী তাহলে তো আপনার পাপ হবে না কিন্তু যখন দেখবেন বিবাহের পর আপনার স্ত্রী হয়ে বাড়িতে এলো সে অসতী অসতীত্ব চালিয়ে যাচ্ছে সে তো করছে না তখন তাকে কি করতে হবে তখন রাখবেন তাকে না তখন তাকে প্রথমেই উপদেশ দেবেন মানছে না তখন তাকে বিছানা ত্যাগ করবেন ওয়াহাজুর হাজার আপনি তার বিছানায় শোবেন না শাস্তি স্বরূপ তারপরেও মানছে না দুই দিক থেকে কি বসাও সালিস বসাও ওর পরিবারের শ্বশুর শাশুড়ির বা অন্য কেউ থাকলে পরে ডাকো আপনার পরিবারের কেউ থাকুক দিয়ে সালিশ করুক যদি চাই দেখো আমি চাইছি যেন তুমি এরকম করবে না তুমি বেপর্দা হয়ে যাবে না তুমি তোমার দোলা ভাইয়ের সঙ্গে কথা বলবে না তুমি অমকের সঙ্গে কথা বলবে না তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলো আমি চাই না চাই কেউ আপনার বলার আপনি যেটা চাইবেন যে সে সতী হয়ে থাকুক তার পক্ষ থেকে চাপ দিল চাপ যদি মেনে নেয় তো ঠিক আছে আহলান সাহ্লান থাকো আমার স্ত্রী হয়ে আর না হলে তোমাকে তালাক তোমার সঙ্গে আমার চলবে না কোন মোমেন পুরুষের জন্য জায়জ নয় কোন বেশ্যার সঙ্গে কোনো ব্যবচারিনীর সঙ্গে সংসার করা তেমনি কোন মোমেন নারীর জন্য জায়জ নয় কোন অসৎ পুরুষের সঙ্গে লম্পটের সঙ্গে এইভাবে সংসার করা বুঝাতে থাকবে বুঝাতে থাকবে তারপরে যদি একান্তই না মানে তো কি করবে শেষ অবস্থা পরিস্থিতি তখন বিবাহ বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে না বুঝতে পাচ্ছেন এক হাদিসে আছে যার স্ত্রী ব্যবিচারিনী অথচ সে তাকে তালাক দেয় না তার দোয়া কবুল হয় না আপনার স্ত্রী যদি ব্যবিচারিনী হয় তাকে আপনি রাখতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে পানাহা দেখ এরকম অপবিত্র সংসার থেকে আমার যেন এইরকম অপবিত্র সংসারে না থাকি ও সাল্লীন মোহাম্মদ আল আলহি ওসাহি আজমাই